98.3 सत्यजित रेखा रोमाचकर दिए सजान विशेष निवेदन सान्डे सपेन्सडे सून तारिणी हुणुर आजकल गल्प लख्नऊुएल गल्पटी प्रथम प्रकाशित है সন্দেশ পত্রিকায় বৈশাখ তেরোশো একানব্বই বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে তারিণী খুঁড়ো ও তার সাঙ্গপাঙ্গ জন এলিংবার ক্যাপ্টেন চার্লস ব্রুস অ্যানাবেলা হাতসন এবং হিউ ড্রামান গল্পের সূত্রধার দ্বীপ তারিণী খুঁড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় মীর শুরু হচ্ছে লখনৌ ডুয়েল। সন্তোষ দত্ত গুপি গাইনে ডুয়েল রোল করেছিলেন হাল্লা রাজা সুন্ডি রাজা সে ডুয়েল এর কথা বলছি না হেসে বললেন তারিণী খুঁড়ো ডিউএ নয় Duel, इटाली डुएलिंग रेवजा सारा यूरोपरवाल जिन बद्रलोक पोशाकालनाखा पड़त साधारण शिक्षार मध्य একজন হয়তো আরেকজনকে অপমান করলো অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়েলে চ্যালেঞ্জ করলো এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেয়াজের মধ্যে পড়ত না ফলে শোর্ট ফাইট শুরু হয়ে যেত মান যে বাঁচবেই এমন কোনো কথা নেই কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি ওসি চালনায় তেমন নিপুণ নাও হতে পারেন কিন্তু তাও চ্যালেঞ্জ করা চাই কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেয় বলে গণ্য হতো বন্দুক পিস্তলের যুগে অবশ্যই পিস্তলই হয়ে গেলো ডুয়েলিংয়ের অস্ত্র সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা এই ডুয়েলিংয়ে তখন এত লোকমূর্ত আর জখম হতো যে এটাকে বিয়ায়নি করার চেষ্টা ইতিহাসে অনেকবার হয়েছে কিন্তু এক রাজা আইন করে বন্ধ করলেন তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল ডুয়েলিং আর কত রকম তার আইন কানুন दूज के हू बहु एक रकम अस्त्र व्यवहार करते दूजे ही एककेंड बापायर थको जटचुपि रास्ता बंद है दूज के दाड़ाते एम जैगे जाते परस्पर मध्य अंदाज बीज गजे व्यवधान थके चलेजारेर सेकेंड फायर बल मात्र दूजे एक संगे गुली चलाते ता जानिना भारतवर्षे ना, ना भारतवर्ष भारत कैन এই কলকাতাতে আজ থেকে দুশো বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল ন্যাপলাও দেখলাম জানে না সেও আমাদের সঙ্গে মাথা নাড়ল যে দুজন লড়েছিলেন বললেন তারিণী কুড়ো তাদের একজন তো জগৎবিখ্যাত তিনি হলেন ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস ইনি ছিলেন বড়োলাটের কাউন্সিলের সদস্য হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লেখেন ফ্রান্সিস তখন তাকে ডুয়েলে চ্যালেঞ্জ করে আলিপুরে এখন যেখানে এই ন্যাশনাল লাইব্রেরি তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল হয় ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হলো এবং তিনি ফায়ার বলে চেঁচালেন চলে চলেছিল একই সঙ্গে কিন্তু মাটিতে জখম হয়ে পড়ল মাত্র একজনই ফিলিপ ফ্রান্সিস তবে সুখের বিষয় সে জখম মারাত্মক হয়নি होलो। ना नी नी ना ले ले चाय चुमुक दिए पकेटपोर्ट क्वालिटी पैकेट और देश लाइट बार करक्तोष रेखे तारिणी खुड़ोर गल्प शुरू कर लो আমি থাকি তখন লখনউতে রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার বিশেষ প্রয়োজনও নেই কারণ তার বছর ধরেক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ ধরেক টাকা পেয়ে তার সুদেই দিব্যি চলে যাচ্ছে আমি বলছি ফিফটি ওয়ানের কথা তখনও আর এমন ম্যাগির বাজার ছিল না আমি একা মানুষ মাসে পাঁচ টাকা হলে দিব্যি আরামে চলে যেত লাটুস রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি পায়নিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি লেখা লেখালিখি আর হযরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখন পাওয়া যেত সুবিধের দাম পেলে ধোনি আমেরিকান ট্যুরিস্টদের কাছে বেঁচে বেশ টু প্রাইস লাভ করা যেত অবশ্যই আমার নিজেরও যে শখ ছিল না তা নয় আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল এই নিলামের দোকানে কেনা এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়রি রঙের মেহগিনী কাঠের বাক্স এক হাত লম্বা এক বিগত চওড়া পুরু ভেতরে কী থাকতে পারে আন্দাজ করতে পারলাম না তাই জিনিসটা সম্বন্ধে কৌতূহল গেল বেড়ে নিলামে অনেক জিনিসই উঠেছে কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই দিকে অবশেষে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর দেখলুম নীলামদার বাক্সটাকে হাতে তুলে নিয়েছেন আমি টান হয়ে বসলুম যথারীতি গুণকীর্তন শুরু হল এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি এর জুড়ি পাওয়া ভার দেখো এই যে ঢাকনা খুলছি আমি দুশো বছরের পুরনো জিনিস অথচ এখনও এর জেল্লা অম্লান রয়েছে জগৎ বিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের ছাপ মারা এক জোড়া ডুয়েলিং পিস্তল এই জোড়ার আর জড়ি নেই আমার তো দূর থেকে দেখি হয়ে গেছে এই জিনিসটা আমার চাই আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি দুই প্রতিদ্বন্দী পরস্পরের বিষ হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার সোনা মাত্র গুলি চালাচ্ছে আর তারপরে ব্যাপার এইসব চিন্তা মাথায় ঘুরছি চারবাগের এক গুজরাটি ভদ্রলোক সাড়ে সাতশো বলার পর আমি ধা করে হাজার বলাতে দেখলাম ডাকাডাকি বন্ধ হয়ে গেল ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে যেন শতগুনে বেশি ভালো লাগলো যেমন তার মাঠ তার নল পুরো প্রায় লম্বা। তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম জোসেফ ম্যান্টন বন্দুক সম্বন্ধে কিছু পড়াশুনো আগেই করা ছিল অষ্টাদশ শতাব্দীর সেই ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নামডাক ছিল তার মধ্যে জোসেফ ম্যান্টন হলেন একজন লখনউ গিয়েছি সবে মাস্তিনেখ খলো। ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয় কিন্তু তখনও পর্যন্ত তাদের কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি সন্ধ্যাবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর বিস্তর দুটো কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে তাই খাতা কলম নিয়ে আরাম কেদারায় বসেছি এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল কোনো বিদেশি খদ্দের নাকি পুরনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যে হয়ে গেছে গিয়ে দরজা খুললাম একজন সাহেবী বটে বছর পঁয়তাল্লিশ বয়স বোঝাই যায় দেশে অনেক দিনের বাসিন্দা এমন কি জন্ম হয়তো এখানেই অর্থাৎ उच्चारण भद्रलोक के बैठकखाना एने बसल चेहरा स्पष्ट बोझा गया सूपुरुष ही बला चले चूल कटा एकजोड़ा बेस तागड़ाई गोप ताओ कटा চোখের মনে নীল বরনে ছে রঙের সুট আমি বললু সাহেব আমি তো মদ খাই না তবে যদি বলতো এক পেয়ালা চা বা কফি করে দিতে পারি সাহেব বললে যে তার কিছুরই দরকার নেই সেই মাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে আসছে তারপর তার আসার কারণটা বললে তোমায় আজ সকালে দেখলাম হযরতগঞ্জের অকশন হাউসে তুমি ছেলে বুঝি সেখানে আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না ওটা কি তোমার কোনো চিনা লোকের সম্পত্তি ছিল হ্যাঁ তাই আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলুম সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে ঘটনা একেবারে ঊনবিংশ শতাব্দীর শেষে সত্যি বল কি আর তিন দিন পরে ঠিক দেড়শো বছর পূর্ণ হবে ষোলোই অক্টোবর তাই বুঝি আজ থেকে দেড়শো বছর আগের ঘটনা শেষে সত্যি বলতে কি আর তিন দিন পরে ঠিক দেড়শো বছর পূর্ণ হবে ষোলোই অক্টোবর তাই বুঝি হ্যাঁ খুব আশ্চর্য তো কিন্তু কাদের মধ্যে হয়েছিল ছাই পিস্তলটা ফেরত দিয়ে আবার সোপায় বসে বললে সমস্ত ঘটনাটা আমার এখন পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনা যে আমি যেন চোখের সামনে দেখতে পাই মায়সেনের মেয়ে হাটসান লখনউ এর নাম করা সুন্দরী ডাকসাইতে তরুণী ঘোড়া চালায় বন্দুক চালায় দুটোই পুরুষের মতো এটি কি আবার ভালো নাচতে পারে গাইতে পারে সে সময় এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছে নাম জন এলিং তার আসল মতলব নবাবের ছবি একে ভালো নাম পাওয়া কিন্তু সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলো ছবিও হলো বটে কিন্তু তার আগেই এলিংয়ে একটা বড় অংশর ছিল তারই ক্যাপ্টেন ছিলেন এই চার্লস ব্রুস ব্রুস প্রথম দর্শনেই অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন্টির দুদিন বাদে আর থাকতে না পেরে গিয়েছে জোয়ান পুরুষ না হলেও চেহারা তার মন্দ ছিল না তার হাবে ভাবে সেও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত এটা বুঝতে ব্রুসে দেরি লাগলো না শিল্পীর যাত্রু এমনিতেই অবজ্ঞা করে বর্তমান ক্ষেত্রে সে আনাবেলার সেই ইলিংয় একটা অপমান সূচক কথা বলে মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী সুলভ গুণ আর তার প্রবৃত্তিগুলি ছিল কোমর কিন্তু আজ অ্যানাবেলার সামনে এই অপমান সে হজম করতে পারলো না সে ব্রুস কে ডিউএ এর চ্যালেঞ্জ করে বসলি ভোর ছটা তুমি জানো বোধহয় যে যারা ডিউয়েল লড়বে থার্ডের একজন করে সেকেন্ড দরকার হয় আমি বললাম জানি এরা আম্পায়ার কাজ করে অর্থাৎ লক্ষ্য রাখেউ না হলেও সরকারি দপ্তরের এক কর্মচারীর সঙ্গে তার বেশ ভালো আলাপ হয়েছিল ওর নাম হিউন্ড এলিঙ্গুয়াথ ড্রাম কে অনুরোধ করলো এক জোড়া ভালো পিস্টল জোগাড় করে দিতে কারণ এর কাজ করে ড্রমন্ড রাজি হলো অন্যদিকে ক্যাপ্টেন ব্রুসো তার বন্ধু ফিলিপ মকসনকে তার সেকেন্ড করলেন জিউলের দিন এগিয়ে এলো এর ফলাফল যে কি হবে সেই সম্বন্ধে এই পর্যন্ত বলে সাহেব থামলেন আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলু শেষ পর্যন্ত কি হল প্রতি বছর ষোলোই অক্টোবর ভোট ছটায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কোথায় ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে পশ্চিমে গমতি নদীর কাছে একটা মাঠে গাছের নিচে পুনরাবৃত্তি মানে যা যাবুলছিঠাই ওখানে তরসু ভোর ছটায় গেলে পুরো ঘটনায় চোখের সামনে ঘটতে দেখবে বলছো কি ব্যাপার আমার কথা মানার কোনো কি আমি তো বেশি দিন হলো এখানে আসিনি লখন ভূগোলটা এখনো। তুমি দিলখোসা চেন তো তা চিনি দিল বাইরে আমি পৌনে ছটায় তোমার জন্য অপেক্ষা করব হ্যাঁ বেশ তাই কথা রইল সাহেব বিদায় নিয়ে চলে গেলেন তারপরে খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি অবশ্যই উনিও আমার নাম জিজ্ঞেস করেননি যাই হোক নামটা বড় কথা নয় যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলোই হলো আসল বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এরকম রোম্যান্টিক একটা ব্যাপার ঘটে গেছে এবং আমারই হাতে রয়েছে এক জোড়া পিস্তল যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হারসান এবং আরও একটা প্রশ্ন এই দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেলা আশা করি ষোলো তারিখের অভিযানেই এই সব প্রশ্নের জবাব মিলবে রমে এগিয়ে এলো ষোলোই অক্টোবর পনেরোই রাত্রি গানের জলসা থেকে বাড়ি ফিরছি রাস্তায় দেখা সেই সাহেবের সঙ্গে বলল তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে নেওয়ার জন্য আমি বললাম আমি যে শুধু ভুলিনি তা নয় অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি সাহেব চলে গেল গড়িতে অ্যালার্ম দিয়ে ভোর পাঁচটায় উঠে এক কাপ চা খেয়ে গলায় একটা মাপলা চাপিয়ে নিয়ে একটা টাঙ্গা করে বেরিয়ে পড়লাম দিলখোসার উদ্দেশ্যে শহরের একটু বাইরে দিলখোসা এককালে ছিল নবাব সাদাদ আলির বাগান বাড়ি চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াতো কখনো সখনো জঙ্গল থেকে একাত্রা চিতাবাগ নাকি এসে পড়তো বাড়ির তৃষীমানায় এখন সে বাড়ির শুধু खोलटाई रही तब पास एक फुलबागिचा एखो मेन्टेन करा लोके से बेड़ाते जाए छा बजदे कुटे गंतव्यस्थले पौचे टांगावाला के बोलोम तुम्हें जदि आध घंटा अपेक्षा करोले गाड़ी बाड़ी फिर जो उर्दूटा भलो जाना चिल आगे तेई बोधानदानी आदमी भे टांगावाल राजी हो ग গাড়ি থেকে নেমে কয়েক পয় এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে বললে সেও নাকি মিনিট পাঁচেক হল এসেছে দেন হ্যাঁ চলো সাহেব তুমি তো পথ জানো তোমার পিছু নেব আমি মিনিট পাঁচেক হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লাম দূরে বিশেষ কিছু দৃষ্টিগোচর হয় না কারণ চারিদিক একটা আবছা কুয়াশায় ঢাকা হয়তো ডুয়েলের দিনও ঠিক এমনি কুয়াশা ছিল আগাছা আর কাঁটা ঝোপে ঘেরা একটা পুরো বাড়ির কাছে এসে সাহেব থামলো। দেখি বোঝা যায় সেটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল অবশ্যই আমাদের কারবার বাড়িটাকে নিয়ে নয় সেটাকে পেচনে ফেলে আমরা দাঁড়ালাম পূব দিকে মুখ করে কুয়াশা হলো বেশ स्पष्ट देखा जा सामने किू दूरे रही है एक तेतुल गाच और तर डाइने हाथे दूरे रेट बस बड़ झोप और सबकि पीछन दिए बुमती नदी नदी पीछने कूवशा हल आंदाए बसती नहीं सब मिली अत्यंत नििविली परेश चाहे विज्ञासा कर ल কানপাত শুনলাম ঘোড়ার ঘোরের শব্দ গাটা যে ঝমঝম করছিল না বলতে পারি না তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা এবার দেখলুম দুই অশার হইতে আমাদের মাদিকে দিকে বেশ দূর দিয়ে এসে তেঁতুল গাছটার নিচে দাঁড়াল এরা এরা দুজনেই কি লড়বেন আমি ফিস ফিসিয়ে জিজ্ঞেস করলু হাতে সেই মেহগানি বাক্সাও সত্যি তো এবার বুঝল আমার রক্ত চলাজল দ্রুত হতে শুরু করেছে আমি যে দেড়শো বছর আগের একটি ঘটনা আজ উনিশশো সালে লখনৌ শহরে দাঁড়িয়ে দিতে চলেছি সেই চিন্তা আমার ঋদস্পন্দন বাড়িয়ে দিয়েছে মিনিট মিনিটখানিকের মধ্যেই দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপ মকসন এসে পড়লেন তারপর ড্রামান বাক্স থেকে পিস্তল দুটো বার করে তাতে গুলি ভরে ব্রুস ও ইলিং হাতে দিয়ে তাদের যেন কৃষক বুঝিয়ে দিলেন পিছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে গুমতির জলে সেই রং প্রতিফলিত ব্রুশ উইলিং ওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন তারপর মুখ ঘুরিয়ে দুজনই গুনে গুনে চোদ্দো পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পিছন ফিরে মুখোমুখি হলেন এতক্ষণ পর্যন্ত কোন শব্দ শুনতে পাইনি কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উচিয়ে পরস্পরের দিকে তাক করার পর স্পষ্ট খানে এল ড্রামণ্ডের আদেশ পর মুহূর্তে শুনলাম দুই পিস্তলের গর্জন আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুশ দুজনেরই দেহই একসঙ্গে মাটিতে লুঠিয়ে পড়ল সেই আরেকটি দৃশ্য আমাকে আরো অবাক করে দিল যেই ঝোপটার কথা বলেছিলাম সেটার পেছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন ফলাফল তো দেখলে বলল সাহেব এই টিউলে দুজনেরই মৃত্যু হয়েছিল বললাম তা তো বুঝলাম কিন্তু দুজনে মরে তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্তল দিয়ে ব্রুশকে মারে এলিঙ্গুয়াচের গুলি ব্রুসের গায়ে লাগে কিন্তু কিন্তু এই আচরণের কারণ কি কারণ সে আসলে ভালোবাসত আরেকজনকে যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে দেড়শো বছরের পুরনো ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে কুয়াশাও যেন আরো ঘন হচ্ছে আমি আশ্চর্য মহিলা কথা ভাবছি একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম বললেন সাহেব আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে নিয়ে একটা ভীষণ আতঙ্কের শিহরণ খেলে গেল কাকে দেখছি চোখের সামনে আগের পোশাক বেসে আসছে আমার নাম এলিগুয়াথের বন্ধুকে ভালোবাসত মুগ্ধের মতো দেখলাম সাহেব দিকে পুরো হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙ্গা করে বাড়ি ফিরে মেহগুনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম নলে হাত পরতে গরম লাগলো এবার নলের মুখটা নাকের কাছে আনলাম টাটকা বারুদের গন্ধ শুনছিলেন লখনৌ ডুয়েল রচনা সত্যজিৎ রায় তারিণীখোর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে এবং বাকি ভূমিকায় মীর শব্দগ্রহণ আবহসঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও নুচির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী পরায়ণ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য आगामी सप्ताह ठीक यही एक रोमाच्चकर गल्प नहीं हाजिर हो संडे सस्पेंस।